জুনদুব ইবনু সুফিয়ান রদিলাহতালন হতে বর্ণিত কোনও এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম এর একটি আঙ্গুল রক্তাক্ত হলে তিনি বলেছিলেন তুমি একটি আঙ্গুল ছাড়া কিছু নও। তুমি রক্তাক্ত হয়েছ আল্লাহরই পথে